আনাস রু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী সাল্লাম যখন প্রকৃতির ডাকে সারা দিতে বের হতেন তখন আমি এবং আমাদের অন্য একটি ছেলে তার পিছনে পানির পাত্র নিয়ে যেতাম